ইমানের দুটি অংশ একটা হলো ইয়ফুর বিত্তবুত আর একটি হল ওয়ুকিল্লাহ একটা হল লাহা এটা হলো ইয়ফুর বিত্তবুত ইহ হল এরপরে ইহ তবে একজন মাহবুত হক মাহবুত আছেন তিনিকে কে এটাই হলো ওয়াই বিল্লাহ এটাই হলো লাহা ইহ এই যে আনবে যত বড় আসুক সিডর আসছে না একবার তারপরে কদিন আগে কি এসছে হ্যাঁ রোয়ানো রোয়ানো এই এইরকম যত বড় ধরনের আঘাত আসুক তার ইমানকে কখনো শিখতে না চিহ্ন করতে পারবে না এটা এত শক্ত এত মজবুত লাহা হলেও লাহা হলে তো আপনি নাস্তিক যদি ইল্লাল্লাহ বাদ দেন শুধু লাহা তাহলে আপনি নাস্তিক আবার আপনি লাহা বাদ দিয়ে দিলেন শুধু ইল্লাহ মানেন সমন্বয় ইমান এই ওই কথাটাকে আল্লাহ এখানে বলছেন পামাইয়াক করবে তহবুতে সমস্ত তহবুতকে অস্বীকার করতে হবে মানুষের সামাজিক নিয়ম কানুন কৃষ্টি কালচার এগুলো তাহবুদ আপনি আমি অনেক ইসলামের বিধিবিধান সামাজিকতার কারণে পালন করতে পারি না তাহলে এখানে এগুলো একটা তাগত হলে তাগুত অস্বীকার করতে হবে সমাজ কি বলে ও মুখ কি বলে তোমুখ কি বলে আমার মা কি বলে বাপ কি বলে এত কিছু দেখলে ইমান আসবে না সাহাবাইক এলাম যদি চিন্তা করতেন আমার আব্বা কাপের আম্মা কাফের দাদা দাদি কাফের আমি আবার ইসলাম গ্রহণ করতে যাব কেন তাহলে কোন সাহাবি ইসলাম গ্রহণ করতে পারতেন তারা সমস্ত তহগুত কে অস্বীকার করে ইমান আনছেন এই জন্য তাদের ইমান লামান হয়েছে কিন্তু আমরা দেখা যায় ইমান আনার পরে একশোবার ভাবতে থাকি যে এটা করলে আবার কি বলবে, তমুকে কি বলবে সমাজে কি বলবে আমার আত্মীয় স্বজন কি বলবে এই চিন্তা করতে করতে লা শেষ এই আল্লাহ পাক বলছেন ইমান আনতে হলে পামাইনাক করবি তহবুত প্রথমে সমস্ত তাবুতকে অস্বীকার করতে হবে কোন তাগুত কোন ক্ষমতা আমি মানি না মানি একজনের ইটাই হলো মজবুত ইমান এই ইমান কখনো চিহ্ন হবে না এই ইমান মালাকুল মাউত আসলেও লাল্লা থাকবে মালাকুল মাউতের তুফান যখন আসবে সিডর আসবে তখনও লাল্লাহ বিদ্যমান থাকবে এইরকম ইমান কবরে গেলেও লাল্লাহ থাকবে কিন্তু ওই রকম যদি না হয়তো মানে আল্লাহ মানে আবার এখান দিয়ে ইল্লা ইল্লা জিকির করি তো ওই জিকির সাময়িক কিন্তু মালাকোল মা ও তোর তুফান আসলে সেই জিকিরা থাকবে না যদি ওই এই পামাইকর বৃত্ত হবো তৈম বি